জীবনে কোনদিনই নাই এই দলটার নাম কি এই দলটার নাম হল আমি সমস্ত নবী রাসুলগণ আজীবনের নিষ্প সারা জীবনের বেগুনার জিন্দগিতে কোনো নবী একটা গুণাও করে हिसाब निकाचल गुना जहान नाम श्री भय दुनिया जीवने गुना झेड़े दिए और दिन गुनार पथे जाए आल्ला गुना माफ करल्ला रसुलूमा जम्बी कमाल्ला जम्बाला গুনা থেকে তোবা করার যে নিয়ম আছে সেই নিয়ম মতে যারা তোবা করে ফেলে এরা আবার বেগুনা হয়ে যায় আমরা যারা গুণা করেছি আমরা ইচ্ছা করলে তোবা করে বেগুনা হয়ে দুনিয়ার থেকে বিদায় হতে পারি সুতরাং প্রথম দলের অন্তর্ভুক্ত আমরাও হতে পারি ইচ্ছা এবং চেষ্টা দুইটা তাকলে ইচ্ছা এবং চেষ্টা দুইটা তাকলেই বলেন হাসরের মাঠে আমরাও বিনা হিসাবে বেহেস্তে জানাওয়ালাদের অন্তর্ভুক্ত হতে পারি কিনা ইচ্ছা থাকতে হবে এবং চেষ্টা করতে হবে চেষ্টাটা আর কি চেষ্টা কিছু নয় আমি জানি জীবনে যত গুণা করেছি তবা করে ছেড়ে দেব ওই গুণাগুলি ভবিষ্যৎ জীবনে আর কোনদিন করবো না আল্লাহ আমাকে বেগুনা বানাই এ দুনিয়া থেকে ওঠাই খুব নয় তবে চেষ্টা রাখি আরেক দল মানুষের হাসরের মাঠে হুকুম হবে তোমাদের কোনো হিসাব নিকাশ নাই বিনা হিসাবে জাহান নামে চলে যাও এরা কারা যাদের আমল নামায় যা পাওয়া যাবে শুধু গুনাই পাওয়া যাবে সব একটাও নাই সাব একটাও নাই হয় কিভাবে দুনিয়াতে যত খারাপ মানুষ থাকুক সেও কিছু না কিছু ভালো কাজ করে না যত দুষ্ট থাকুক যত খারাপ থাকুক কিছু না কিছু ভালো কাজ করে তাইলে সব একটাও নাই হয় কেন এর কারণ হল কোন মানুষ সারা জীবন বর নামাজ রোজা এবাদত বন্দেগি করে কিন্তু শেষ পর্যন্ত গিয়া নাস্তিক হইয়া যায় মূর্তা হইয়া যায় আল্লাহর বিদানে অবিশ্বাসী বিধানে অবিশ্বাসী হইয়া যায় তাহলে সারা জীবনযত্য সবের কাজ করছিল সবগুলি মিটে যায় সবগুলি কি হইয়া যায় এর একটা সহজ উদাহরণ বুঝু কেকজন নামাজ ইউজ করলো নামাজে দাঁড়াইলো দুই রাখাতামাজ পড়বে প্রথম নামাজ পড়ল দ্বিতীয় প্রথম রাখাতের যত সুরাকেরাত পরেছিল যত রুকু সেরেজা করেছিল সব ঠিক আছে না ক্যান্সেল যেমন ভাবে একটা বায়ু সারার দ্বারা তার আগের নামাজ মোরতাদ সমস্ত বন্দে মাঠে তারা ইয়ে কি দেখবে নিজের আমল নামায় জির আল্লাহ বলবেন হিসাব দরকার নাই বিনা হিসাবে দল আল্লাপাত বলি যাদের নেই আল্লাহ বলবেন এই কয়েকটা গুণা তুমি করেছিল। এই জন্য তুমি মনে মনে দিত আমি তোমাকে মাফ করে দিলাম এদের হিসাব হইল কিন্তু সহজ গুনা করে তো করে গুনার কারণে আল্লাহ গে ভয় করে না বলে কি আমি না তো কি হইল আমি আবার দেখি না করলে কি হইল আমি সুদ খাইলে কি হইল আমি গুস কি হইল আমি মদ খাইলে কি হইলো আমি গান্দা খাইলে কি হইলো আমি এগুলির পড়বা করি না মদ খাইছিলে নামাজ কালা করছিল কেন হারাম কাজ করেছিল আল্লাহ রসুল বলেন এই প্রশ্নটা আল্লাহ হাসরের মাঠে যাদেরকে করে ফেলবেন এদের জাহান নামে যাওয়া ছাড়া রক্ষা এই প্রশ্নটা হাসরের মাঠে আল্লাহ এদেরকে সর্বমোট তিনবার করবে তিনবার এটা হল আমার মূল কথা এত আসঙ্গিক কথা বললাম পাপিষ্টদেরকে আল্লাহ হাসরের মাঠে পাপ কেন করলে দুনিয়ার জীবনে এই প্রশ্নটা সর্বমোট কতবার তিন তিনবার প্রথম দভা যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন এই সমস্ত গুণা কেন করেছিল বল সে দেখবে যে গুনার কারণে এখন আমার ফলাফল যাহ নয় সে জাহান নাম থেকে বাঁচার বাহানা করবে বলবে আমি এই সমস্ত পাপ করি নাই সরাসরি অস্বীকার করে বলবে আমি জীবনে একটা গুণাও করি অথচ মানে জানে জীবনে ধেনেও করে নেই মনে মনে রানে ইবাদত বন্দেগি করে মনে মনে জানা তার জ্ঞে হাশয়ের মাঠে তার যে সে যত রকমের গুনার কাজ ছিল সবগুলিতে লিপ্ত ছিল কিন্তু ফলাফল জাহান্নাম দেখার কারণে বলবে আমি এই সমস্ত অপরাধ করিনি মানুষেরা মনে মনে জানা থাকবে কি কি পাপ করে গিয়েছে দুনিয়ার কিন্তু জাহান্নাম থেকে রেহাই পাওয়ার বাহানা করবে বলবে আমি এগুলি করিনি আমি যে কথাটা বলতে চাই যে মনে জানে দুনিয়াতে গিয়েছিলাম পাপ করেছিলাম সেও যদি জাহান নামে যাওয়ার সময় অস্বীকার করে বসে আমি করি নাই দুনিয়াতে পাটাবার আগেই যদি আবু জাহালদারকে আল্লাহ জাহান নামে দিতে চাইতেন এ লিখি গ্রহণ করে নিত না আপত্তি জানাইত এবার বিষয় পরিষ্কার হইল কিনা রে এই কথাটা বোঝানো আমার উদ্দেশ্য যারা দুনিয়াতে আসলো পাপ করে জীবন কাটাইল মনে মনে জানা আছে আমি দুনিয়া থেকে পাপ করে এসেছি এরাও যদি জাহান নামে যাওয়ার সময় এই কথাটা অস্বীকার করে আমি পাপ করি নাই আমি জাহান নামে যাব না দুনিয়াতে পাঠাবার আগেই যদি আল্লাহ এদেরকে জাহান নামে দিতে চাইতেন সেলেগেই এরা যার যাইতে চাইত না আপত্তি জানাই তো কোন ঘরাদে আমি জাহান নামে হইলাম জাহান নামে হইলাম আমার জানতে হবে এই আপত্তি জানাইবার জন্য কোন সুযোগ না তাকে এই জন্য আল্লাহ আমাদেরকে পাঠান তোমার আমলের দ্বারা পরীক্ষা করো তুমি না জাহান্নি ওই কথাটা আমার শেষ হইয়া যাক যে যখন বলবে আমি কোন পাপ করি নাই দুনিয়াতে তখন আল্লাহ তিনভাবে প্রমাণ করবেন তুমি দুনিয়াতে পাপ করে চে প্রমাণ করবে তিনভাবে একটা পদ্ধতি হইল আল্লাহ বলেন্লাহ আদেশ দিবেন তোর কোন এই ফাফিষ্ট কোন কোন পাপ করেছিল বল জমিনের কোন অংশে এই পাপিষ্টটা কোন দিন কোন পাপ করলেন তুমি পাপ করছ আর একটা পদ্ধতি আল্লাহ বলে সাদু বিমা সাধু আরুজুন বলেন যখন সে বলবে আমি পাপ করি নাই তার বাক শক্তি বন্ধ করে দেব মুখে মোহর মেরে দেব তার হাত পা কান চক্ষু শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞাসা করবো কি পাপ করে তোদের দ্বারা বল হাত হাতের পাপের কথা বলে দেবে পা পায়ের পাপের কথা বলে দেবে কান কানের পাপের কথা বলে দিবে চকু চোখের পাপের কথা বলে নেবে প্রথম পদ্ধতি হইল জমিনের সাক্ষী দ্বিতীয় পদ্ধতি হইল নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী কতভাবে আল্লাহ প্রমাণ করবেন পাপড়ছে দুইটা কেন তিন নম্বর আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের দুই কাঁধে আমি দুজন করে ফেরিস্তা মোতায়েন করে রেখেছি ডিস্তা যত সোয়াবের কাজ করে সব লেখে রাখে বাম কাদের ফির যত গুনার কাজ করে সব লেখে রাখে যখন পাপিষ্ট অস্বীকার করবে বলবে আমি কোনো পাপ করি নেই বাম কাদের ফিরিস্তার লিপিবদ্ধ তালিকাটা তার সামনে পেশ করা হবে পেশ করবেন ইতোরা দেখ দেখে কি না করেছিল আমা দেখে বলবে মালি হাজাবিল কবিরত ই আশ্চর্য ব্যাপার যত গুণা করলাম সবগুলি সিরিয়াল বাই সিরিয়াল এখানে কিভাবে যত গুনা গুণাগুফনে করেছিলাম তাও ধারাবাহিক ভাবে এখানে যত বড় বড় গুণা করেছিলাম যত করেছিলাম, তাও ছাড়া পরে নাই কি ব্যাপার আশ্চর্য আমল এই তিন ভাবে আল্লাহ প্রমাণ করিয়া আবার দ্বিতীয় দফা জিজ্ঞাসা করবেন হেবার বল পাপ করলি কেন প্রথম যখন জিজ্ঞাসা করেছিলেন পাপ্পর্লি কেন বল হিসাবটা সহজ না কঠিন করলে কেন বল আল্লাহ রসুল বলেন তার জাহান নামে যাওয়া চারা রক্ষা নাই এটা কঠিন হিসাব এইরকম প্রশ্ন আল্লাহ তারে তিনবার করবেন হাসরের মাঠে প্রথম দফা করার সময় কি বলছিল ভুলে গেছিল পাপের কথা শুনেই বলবে অস্বীকার করবে এমন পাপিষ্টরা দুনিয়াতে কিনা করবে এটা হল আপনাদের ব্যাপার দুনিয়াতে যত মানুষ যত অপরাধ করে আল্লাহকে সামনে দেখতে পায় না দেখে করে আল্লাহর সামনে দ্বারা এরা হাসনের মাঠে অস্বীকার করবে এরা দুনিয়াতে এই সমস্ত পাপির চোরা কিনা করবে। এরা দুনিয়াতে কোন পাপ অস্বীকার না করবে সকল প্রকার পাপ এরা দুনিয়াতে আপনাদের সামনে অস্বীকার করবে এবার আল্লাহ দ্বিতীয় দফা জিজ্ঞাসা করবেন এবার বল পাপ করলি কেন প্রথম কি বলছিল করি নাই এখন তো করি নাই বলার উপায় নাই কারণ তিন ভাবে প্রমাণ কত ভাবে তিন ভাবে প্রমাণ এই সমস্ত যে আমি করেছিলাম দুনিয়াতে আসলে আমি নিজের ইচ্ছাই করি নাই আমাকে অমুকে তোমুকে করাইছে এদেরকে ধরো আগে তো সুধা বলছিল করি নাই এখন একটু ব্যাখ্যা দিল এখন একটু ব্যাখ্যা দিল দেখেন আল্লাহর সামনে দাঁড়াই আমি নিজের পাপের সম্পর্কে ব্যাখ্যা দিয়ে আল্লাহকে বুঝাইয়া ফেলতে চায়। এই সমস্ত ভাবিষ্টরা যদি আপনাদের কাছে ধরা করে কেমন অপব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বুঝাবে বলবে এই সমস্ত পাপ আমি করেছিলাম আমি নিজের ইচ্ছাই করি না আমাকে অমুকে তমুকে করাইছে তাদের কাছে করি করছ এই অমুক তমুকের বিবরণ অনেক অভাব যে সারা রাতে গিয়ে ফেস করা যাবে না একটা মাত্র উদাহরণ পেশ করিস না এক পর্যায়ে বলবে আল্লাহ আমারে এই সমস্ত গুণা করাইছে শানে জিজ্ঞাসা করবেন হে শান গুণা করে শান বলবে আল্লাহ আমি গুনা করাইছি কিনা সেটা পরে বলবো আগে তারা জিজ্ঞাসা করো আমাকে ঠিক আছে কোনো আল্লাহ জিজ্ঞাসা করবেন শয়তান দেখছে কোনো দিই শয়তান আবার বলবে আল্লাহ এখন জিজ্ঞাসা করে এই পাবিষ্ট আমার জীবনে কোনোদিন দেখলই না আমি কিভাবে তারে পাপ করাইলাম আল্লাহ জিজ্ঞাসা করবেন তুই নিজে স্বীকার করলে শয়তান কোনোদিন দেখছ না এই শয়তান তোরে কিভাবে পাপ করাইল তখন বলবে হে আল্লাহ এই শয়তান আমাকে দেখা দেয় নাই অদৃশ্য থেকে আমার অন্তরে গুণার কুমন্ত্রণা দাইয়া দিছে তার কুমন্ত্রণা দেওয়ার কারণে আমি পাপ করেছি কুমন্ত্রণা বলতে কি একটা যুবক পুরুষ যখন একটা যুবক নারীকে দেখতে পায় তখন মনে জাগে ওই নারীটাকে উপভোগ করতে এই যে মনে জাগে এই উপভোগ করাটা হালাল না হারাম এই হারাম কাজের মজাটা উপভোগ করার মনোভাব যে জাগে শয়তান জাগাইয়া দেয় এই জাগাইয়া দেওয়ার নাম ওই কুমন্ত্রনা বুঝলেন কি সে কুমন্ত আল্লাহ সে আমার মনে কুমন্ত্রণা দিছিল তার কারণে আমি কাজেই আমার পাপের কুমন্ত রাই তখন শয়তান বলবে হে আল্লাহ সমস্ত মানুষের আদি পিতা আদমকে দুনিয়াতে পাঠাবার সময় আমাকেও যখন দুনিয়াতে পাঠাইছিলেন এখন তখন আমি নিজেই আপনার কাছে বলে গিয়েছিলাম যে আদমকে সম্মান না করার কারণে আমার সাত হাজার বৎসরের বন্দেগী বরবাদ হইলেগী যে আদমকে সম্মান না করার কারণে আমার সাত হাজার বৎসরের বন্দেগি বরবাদ হইল যে আদমকে সম্মান না করার কারণে আমি চিরকালের জন্য অভিশপ্ত হইলাম এই আদমের এক সন্তান কেউ ছাড়ব না কুমন্ত্রণা না দিয়া আদম সন্তান যখনই দুনিয়াতে যাবে তার সমান থেকে পিতম থেকে ডান দিক থেকে বাম দিক থেকে সর্বদিক থেকে আমি তারা কুমন্ত্রণা দিব যে আমার কুমন্ত্রণা গ্রহণ করবে তাকে সাথে নিয়ে ঝাহ নামে যাবো আমি আপনাকে বলে গিয়েছিলাম জিজ্ঞাসা করেন আমার কুমন্ত্রণা গ্রহণ করলো কেন এটা জিজ্ঞেস করেন পারবে এইভাবে শয়তান কেভাসাইতে আল্লাহ বলবেন সে কেন কুমন্ত্রণা দিল সেই শাস্তি সে গ্রহণ করবে তোমারে তো ঘাড়ে পাপ করতে বাধ্য করতে নাই তুমি আমাকে পাপ করাইছে এই বাহানা করে হাসারের মাঠে রেহাই পাওয়া যাবে না এবার তৃতীয় দফা আল্লাহ জিজ্ঞাসা করবেন এবার বলো পাপ করলাম প্রথম বলছিল করি নাই তিন ভাবে প্রমাণ করেছেন দ্বিতীয় দভা তার পাপের দায় দায়িত্ব অন্য চাপাইতে চাই পারে নাই এবার যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন এখন বল্লা কেন তখন আর কোনো জবাব দিতে পারবে না চুপ হয়ে যায় যখন জবাব দিতে পারবে না তখন আল্লাহ ফির ইস্তাদেরকে বলবেন্লু হুসুমা এই পাপিষ্টটাকে দাও তার গলায় লোহার বেড়ি লাগাও তার হাতে লোহার বেড়ি লাগাও তার পায়ে লোহার বেড়ি লাগাও তাকে সত্য হাত লম্বা জিঞ্জির দিয়া বাদ জাহান নামে রাগুনে লটকাইয়া জ্বালাও আনুষঙ্গিক কথা বললাম অনেকগুলি এগুলি আমাদের জানা থাকলে অনেক উপকার এগুলি আমার মূল কথা নয় আমার মূল কথা হল দুনিয়াতে আসার পরে কে কি করবে না করবে আল্লাহ আগেই জানতেন কাজে আমাদেরকে দুনিয়াতে হটিয়ে পরীক্ষা করবেন কেন আল্লাহ জানার জন্য নয় আমাদেরকে জানাবার জন্য তোমার আমলের দ্বারা তুমি জানে নাও তুমি জান্নাতের যিজ্ঞ না জান এই কথাটা বুঝলেন কিনা দেখ এই এতক্ষণে আমি আপনাদেরকে একটা কথা বুঝাবার চেষ্টা করছি কথা জন্য যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান আমরা নিজেরা আসি না আল্লাহ যখন যাকে যেখানে পাঠান তখন সে সেখানে আসতে পারছে চিরকাল থাকবে না কিছুদিনের জন্য কারণ এটা চিরকাল থাকার জায়গা না এটা পরীক্ষার জায়গা আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য এখানে পাঠাইছেন এখান থেকে বিদায় হয়ে যাব পরকাল হইল পরীক্ষার ফলাফল বুক করার জায়গা এই জন্য পরীক্ষার হলে যেমন পরীক্ষার্থী সব সময় ভাবে থাকে না বের হয়ে যায় তেমনি ভাবে এই দুনিয়াতে কোনো মানুষের জগতে হইল পরীক্ষার ফলাফল আমরা পরকালে যাই ফল বুক করব জান্নাত। এখান থেকে যারা ফেইল করে পরকালে যাবে ফেইল করার ফলাফল বুক করবে জান আসে কেন যায় কেন প্রশ্নগুলির জবাব পরিষ্কার হইল কিনা দেখে এই দুনিয়াতে আমরা পরীক্ষা দেওয়ার জন্য আসি আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্য পাঠান পরীক্ষার ফলাফল নিজে জানতে চান না আমাদেরকে জানাইতে চান কিভাবে পরীক্ষা করা জানানোর দরকার কি পরীক্ষা না করলেই যদি জাহান্নামি দিয়া দিতেন কোন জাহান্নামী তার ফলাফল গ্রহণ করতে রাজি হইত না সেই শেল বিচারের দিন যে তবু অস্বীকার করতে না পারো যে না আমি কোন অপরাধী অপরাধী নই এটা প্রমাণ করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান তুমি যেন তোমার অপরাধের কথা অস্বীকার করার সুযোগ না পাও কাজেই আমরা দুনিয়াতে একটা কঠিন পরীক্ষা দেওয়ার জন্য আসছি যার রং তামাশার জায়গা দুনিয়াতে নয় একটা কঠিন পরীক্ষার হক এতক্ষণ এই কথাটা বোঝাবার চেষ্টা করলাম ওখানে দুনিয়া মানুষের রং তামাশার জায়গা নয় এটা একটা কঠিন পরীক্ষার হক একটা পরীক্ষার হলে বসে বসে একদল ছাত্র যদি প্রশ্নের জবাব না লেখে বসে বসে গান গায় আমরা রং তামাশা করে বাঁড়া যেই রকমের বুদ্ধিমান তিক্তেমনিভাবে দুনিয়াতে যারা আল্লাহর গুলামি ছেদে দিয়ে রং তামাশায় মত্ত হয়ে যায় তারা সেই রকমের বুদ্ধিমান বুদ্ধিমান বুকা এদের মতো চরম বোকা জগতে আর কেউ হতে পারে না হাসছিল পরীক্ষা দিতে পরীক্ষা দেওয়ার খবর নাই সে রং তামাশায় বর্ধমান জান্নার থেকে বের করে আমাদেরকে পাঠাবার সময় আল্লাহ বলেছিলেন কিছু কিছুদিনের জন্য যাও পরীক্ষা দিয়ে আসো আসার পরে পলাফল বুক তবে দুনিয়ার অন্যান্য পরীক্ষার্থীদের নিয়ম হইল পরীক্ষার হলে ডুখাবার পরে ছাত্রদেরকে প্রশ্নপত্র আউট করা হয় না কোন প্রশ্নের কি জবাব শিখাইয়া দেওয়া হয় না নাকি পরীক্ষার হলে পরীক্ষার হলে দুনিয়াতে কোনো পরীক্ষক কোনো এক্সামিনার পরীক্ষার্থী ছাত্রকে প্রশ্নের জবাব শিখাইয়া দেয় দেয় না আল্লাহ বড় দয়াল দুনিয়াটাকে আমাদের জন্য পরীক্ষার হল বানাইয়া এখানে আমাদেরকে ঢুকাইয়া প্রশ্নের জবাব কিভাবে দিয়ে আল্লাহর পরীক্ষায় পাশ করতে পারবো প্রশ্নের জবাব আমাদেরকে শিখাইয়া দেওয়ার জন্য সোয়াল নবী রসুল দুনিয়াতে পারে তাহলে এই দৃষ্টিকোণ থেকে মানুষের পরীক্ষা করছে সহজ না আল্লাহর পরীক্ষা সহজ আল্লাহ পরীক্ষা সহজ কোন মানুষ কোন ছাত্রকে পরীক্ষা করার জন্য পরীক্ষার হলে ঢুকাইলে সেইখানে তাদেরকে প্রশ্নের জবাব শিখাইয়া দেয় না আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়া নামের পরীক্ষার হলে ঢুকাইয়া এখানে শুধু প্রশ্নের জবাব শিখাইয়া দেওয়ার জন্য দুনিয়াতে লক্ষাধিক নবীর আসছেন শুধু এই জবাব শিক্ষা দেওয়ার জন্য এইভাবে যদি দুনিয়াতে চল এইভাবে যদি প্রশ্নের জবাব লেখ আল্লাহর পরীক্ষায় পাশ করবা দুনিয়া থেকে বিদায় হওয়ার সাথে সাথে জানলাতে পারে এই ব্যবস্থাটা যে আল্লাহ করবেন জান্নাত থেকে বের করে আমাদেরকে পাঠাবার সময় বলে দিয়েছিলেন তোমরা সবাই দুনিয়াতে যাও এই কিছুদিনের পরীক্ষার জীবনে আমি যেভাবে তোমাদের পরীক্ষায় পাশ করার ব্যবস্থা বাতাইয়া দিব সেই ব্যবস্থা যারা গ্রহণ করবে তারা চিরকালের জন্য জান্নাতে চলে আস এই আল্লাহর বাতাইয়া দেওয়া ব্যবস্থাটার নামই ওই হেদায়ত আল্লাহর বাতাইয়া দেওয়া ব্যবস্থাটার নাম হেদায়ত হেদায়ত দুনিয়াবাসী মানুষকে আল্লাহ হেদায়েত করবেন পরীক্ষায় পাশ করার ব্যবস্থা বাতাইয়া দিবেন দুনিয়াতে পাঠাবার সময় বলে দিয়েছিলেন আল্লাহর সেই ওয়াদা আল্লাহ দুইভাবে পূরা করেছেন লক্ষাধিক নবিরাসুল পাঠাইয়া দুনিয়াবাসী মানুষকে আল্লাহর পরীক্ষায় পাশ করার রাস্তা দেখাইয়া দিচ্ছেন শতাধিক আসমানি কিতাব নাজিল করে এর মাধ্যমে দুনিয়ার মানুষ আল্লাহর পরীক্ষায় পাশ করার ব্যবস্থা বলে দিচ্ছেন আমরা যেন আল্লাহর পরীক্ষায় পাশ করতে পারি এর দুইটা ব্যবস্থা আল্লাহ করেছেন নবিরাসুল পাঠাইছেন এবং আসমানি কিতাব নাজির করেছে। বুঝে আসলো কিনা বলুন পরীক্ষায় পাশ করার জন্য আল্লাহ আমাদেরকে কতটা ব্যবস্থা দিচ্ছে এই সমস্ত এবং এই সমস্ত আসমানি কিতাব করিয়া আল্লাহর পরীক্ষায় পাস করার জন্য আমাদেরকে যে ব্যবস্থাটা দান করেছেন এই নাম ব্যবস্থাটার নাম হ্যাডায় এই হেদায়ত আল্লাহ যে ব্যবস্থা বাতে দেন আল্লাহর পরীক্ষায় পাঠ করিয়া পরখালের জীবনে সফল হইয়া জান্নাতি হওয়ার যে ব্যবস্থার আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের সামনেই কিন্তু সব মানুষ এ গ্রহণ করে না একদল মানুষই আল্লাহর হেদায়ত গ্রহণ করে আরেক দল মানুষই আল্লাহর হেদায়ত গ্রহণ করে না যারা আল্লাহর হেদায়ত চিনার পরে জানার পরে বুঝার পরে সেই হেদায়েত যারা গ্রহণ করতে চায় আল্লাহ দয়া মায়া করে তাকে হেদায়েতের পথে চালাইতে চালাইতে পর্যন্ত আল্লাহর বাতে দেওয়া পথ জানার পরে চিনার পরে বুঝার পরেও যারা দুনিয়ার তুচ্ছ স্বার্থের লুবে এটা গ্রহণ করতে চায় না আল্লাহ তাদেরকে জান্নাতের পথে পরিচালনা করেন না এর দুইটা উদাহরণ শুনেছি মোহাম্মদুল রসুল্লাম যখন হেদায়তের বাণী প্রচার করতে লাগলেনা সবাই দুঃশনই শুরু করল এই সমস্ত দুঃমনদের মধ্যে সবচেয়ে বড় দুশ্মন ছিল দুইটা এক দু নাম ছিল উমর এক দুশ্মনের নাম ছিল হাবুজাহ বরুণ মোহাম্মদুর রসুল্লার হেদায়তের পানি প্রচারের ফলে যারা দুশ্মনী করেছিল এদের মধ্যে বড় দুশ্মন কত ছিল এক নম্বর বড় দুশ্মন ছিল উমর আর দুই নম্বর বড় দুশ্মন ছিল আবুজাহাল উমরের সিরিয়াল নম্বর ওয়ান আবুজাহালের সিরিয়াল নম্বর টু কেন এটা বুঝল একবার মনক্কার একটা হল বলে মোহাম্মদুর রসুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ সভা বসেছিল সেই পরামর্শ সভায় মুহাম্মদের হেদায়েতের বাণী প্রচার কিভাবে বন্ধ করা যায় বিভিন্ন জনে বিভিন্ন প্রস্তাব করল আবু জাহাল মানে নেই শেষ পর্যন্ত মুহাম্মদকে হত্যা করতে হবে এই প্রস্তাব আবু জহেল মেনে নিল আবু জেহেল মুহম্মদ সত্যা করার প্রস্তাব মেনে নিল কিন্তু যখন প্রশ্ন আসলো ঠিক আছে হত্যা করার প্রস্তাব সাব্যস্ত হইল কে হত্যা করার জন্য যাবে আবু জাহাল সাহস করেন কুমর বলেন মোহাম্মদকে হত্যা করার জন্য আমি যথেষ্ট মুখে মুখে হত্যার প্রস্তাব মেনে নিলে বড় দুশ্মন হয় না হত্যা করার জন্য রয়ানা হইলে বড় দুশ্মন হয় দুই দুশ্মনের মধ্যে বড় দুশ্মন সিরিয়াল নম্বর ওয়ান কারণ আবু জাহাল হইল দুই নম্বরের বড় দুশ্মন রসুলের এই দুটা দুই নম্বর দুশ্মনের বেলায় কবল হইল না এক নম্বর দুঃমনের বেলায় কবল হইল আপনাদের বুঝার ব্যাপার হলো। দুই নম্বর দুঃশ্মনটা তো তুলনামূলক সুট এক নম্বর দুঃমনটা তুলনামূলক বড় সুটো দু হেদায়বল হলো না বড় দুঃখের মত ব্যাপার এর কারণ হইল দুই নম্বর দুঃমনটা দুশ্মনই করেছে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত হেদায়তটা বুঝতে পারেনি এক নম্বর দুষ্কনটা হেদায়ত বোঝা সত্ত্বেও হেদায়ত গ্রহণ উমর যখন মোহাম্মদুর রসমুল্লাহকে হত্যা করার জন্য তোর বাড়ি হাতে নিয়ে রোয়ানা হইলেন রাস্তায় এক লোক পাইয়া বললো যে মুহাম্মদ কোরআনের কথা বলে এই তুমি মুহম্মদকে হত্যা করতে যাচ্ছ তোমার বুন আর যে কোরআন গ্রহণ করেছে তা কি জানো বলেন না তো তিনি বলেন তাহলে আগে তোমার বুনকে আর তোমার বগ্নপথীকে কি করবা বলো তাহলে কোরআন যদি আমার বুন এবং আমার বগ্নীপতি গ্রহণ করে থাকে তাহলে আগে বুন এবং বগ্নিপতিকে হত্যা করবো তারপরে মুহাম্মদকে হত্যা করবো এবার তিনি মোহাম্মদ রসুল্লার বাড়ির পর ছেড়ে দিয়ে বুনের বাড়ির পর ধরলেন গিয়া সত্য সত্যই বুন বগ্নীপতি কে কোরআনতে লাতে বুনকে মারতে মারতে পিটাইতে পিটাইতে সমস্ত শরীর দহন করে দিলেন গুনের শরীর রক্তে লাল হয়ে যাবে অবস্থায় উমরের মনে একটু দয়ামায় তখন উমর বলেন তোমরা কি বলতেছি আমার হাতে একটু দাও দেখি বুন বলেন তুমি না পাক তোমার হাতে আল্লাহর পবিত্র কালাম দেওয়া যায় না তখন উমর জিজ্ঞেস করেন আমাকে কিভাবে পাক হতে হবে বুন বলেন তুমি গোসল করে আসলে তোমার হাতে আল্লাহর পবিত্র কালাম দেওয়া যায় বুনের কথা মতে উমর গুথল করে আসলেন বুন কোরআনের যে অংশ পড়তে ছিলেন এই প্রথমবারের মতো পাইলেন না মুহাম্মদের মন গড়া বানানো কথা এর আগে জাসাই করার সুযোগ পাই তাহলে এতদিন করেছিলেন জেনে শুনে না না জেনে না বুঝে না জেনে না বুঝে দুশ্মনী হাতে নিয়া দেখলেন এইটা কোনদিনের মন গড়া যখন গ্রহণ করার জন্য প্রস্তুত হইয়া গেলেন আল্লাহরুল আলমীন তাকে হেদায়ত দান করেন এখান থেকে আমি আশা করি আপনারা পরিষ্কার বুঝতে পারবেন আল্লাহ হেদায়ত দান করেন কাকে হেদায়েত বুঝার পরে যে গ্রহণ করতে চায় বুঝলেন নাই আল্লাহ হেদায়ত দান করেন কাকে যে হেদায়ত বুজার পরে করতে চায়। এক নম্বর দুঃশনটা এতদিন হেদায়েত বুঝেনি এই করেছিল। আজকে হেদায়েত বুজার পরে গহন করতে চায় আল্লাহ তাকে দান করে দিয়ে এবার আসেন দুই নম্বর দুশ্মনের ঘটনায় দুই নম্বর দুঃশনটার এক বন্ধু ছিল এই বন্ধু আবুজাহাল আবুজাহাল এবং আবুজাহালের এক বন্ধু একদিন একা একদিনের ভিতরে দুইজন ছিল তৃতীয় কেউ ছিল না তখন আবুজাহালের বন্ধু আবুজাহালকে জিজ্ঞাসা করে বন্ধু আবু জাহাল তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই যদি আগে কথা দাও প্রশ্নের সঠিক জবাব দেবা তাই প্রশ্ন কথা বুঝতে পারতেছি আবুজাহাল বলল কথা দিলাম তুমি আমার বন্ধু এই মিলিমিলি একা একা গড়ের ভিতরে তুমি যেই কথা জিজ্ঞাসা করবা আমি সঠিক জবাব দেবো তখন আবু জাহালের বন্ধু আবু জালকে জিজ্ঞাসা করে মুহাম্মদ যে সমস্ত কথা কথাবার্তা বলে এগুলি সত্য অ্যাঁ জাহাল জবাব দেয় বন্ধু মুহাম্মদের মতো সত্যবাদী ব্যক্তি জগতে আর কেউ নাই মুহাম্মদ যত কথা বলে সবগুলি করা এগন্ডায় সত্য কথা বলে একটা কথা অমিত্তা নয় তখন আবু জাহালের বন্ধু আবু জালে জিজ্ঞেস করে যেই কথা গ্রহনে তুই গণের ভিতরে আমার কাছে স্বীকার করলি সেই কথা সমাজের মানুষের কাছে স্বীকার করস না কেন তখন আবু জেহেল বলে তোমার কাছে বন্ধু হিসাবে আগেই কথা দিয়েছি সত্য কথা বলবো এই জন্য বললাম সমাজের মানুষের কাছে যদি আমি এই কথা স্বীকার করি আর মুহাম্মদের কথা যদি আমি গ্রহণ করি তাহলে এই সমাজে আমার বলতে কোন দল ওই থাকবে না আমার দলটা ভেঙে যাবে আমার দলের সবগুলি সদস্য মোহাম্মদের দলে চলে যাবে যেই সত্য গ্রহণ করলে নিজের বাদ থাকে না নিজের নেতৃত্ব থাকে না নিজের কর্তৃত্ব থাকে না যেই সত্য গ্রহণ করলে নিজের দল তাকে না এই সত্য গ্রহণ করার কোন যুক্তি নয় বুঝে থাকলে বলুন কুমর হেদায়েতের কথা না জেনে গ্রহণ করল না জেনে শুনেই গ্রহণ করতে রাজিগুলি এখান থেকে আপনাদের দুইটা কথা স্মরণ রাখতে হবে আল্লাহ দান করেন হেদায় উদার পরে যে গ্রহণ করতে আল্লাহ হেদায়ত দান করেন না কারে উদার পরে গ্রহণ করতে চায় না এই দুই কথার দুইটা উদাহরণ আবু উমর এবং আবু আবুজাহ এই দুই কথার উদাহরণ উমর এবং আয়াত করেছিলাম সেই আয়াতের তকসির বুঝতে পারে আয়াতের তকসির ইনশাল্লাহ আমাদের পরে হবে এখন আমাদের সময় হয়ে গেছে যাদের উদু নাই উদু করেন আছে খাতাগুলো দাঁড়ান ইনশাল্লাহ আয়াতের